আবু হুরাইরা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত না তোমরা ইয়াহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে এমন কি কোনও ইয়াহুদি পাথরের আড়ালে লুকিয়ে থাকলে পাথর বলবে হে মুসলিম আমার পেছনে ইয়াহুদী আছে তাকে হত্যা করো